তিনি ভ্রূ কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন কারণ তার কাছে এক অন্ধ আগমন করল আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো। হতো। উপদেশ গ্রহণ করত এবং উপদেশে তার উপকার যে বেপরোয়া আপনি তার চিন্তায় মুশগুল সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাছে দৌড়ে আসলো এমত অবস্থায় যে সে ভয় করে আপনি তাকে অবজ্ঞা করলেন কখনো এরূপ করবেন না এটা উপদেশ বাণী অতএব যে ইচ্ছা করবে সে একে কবুল করবে এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হস্তে যারা মহৎ ভূত চরিত্র মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন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 আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি অতপর তাতে উৎপন্ন করেছি শস্য আঙুর সবজি, জয়তুন খরজুর ঘন উদ্যান ফল এবং ঘাস তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে অতপর যেদিন কর্ণবিদারক না দাসবে যেদিন কর্ণবিদারক না দাসবে সেদিন পলায়ন করবে মানুষ তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতীব্যস্ত করে রাখবে অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলিধূসরিত তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে তারাই काफिर पपतिष्ठ दल